বৃদ্ধ ও তার নাতি অনেক দিন আগে একটা ছোট্ট গ্রামে থাকতো জ্যাক তার ছেলেকে নিয়ে। জ্যাককে গ্রামের সবাই ডাকত হাসমুখ জ্যাক বলে কারণ যে কোনো পরিস্থিতিতে সে হাসি মুখে থাকত কি খবর হাসমুখ জ্যাক মাছ ধরতে যাচ্ছ বুঝি তুমিও থেকে ভাই হাসমুখ জ্যাক কোথায় চললে ভাই আমি বাড়ি যাচ্ছি ছোট্ট হ্যান্ডসিল শুভেচ্ছা জানিও হ্যাঁ আমি নিশ্চয়ই জানিয়ে দেবো সেই ছিল তার সব খেয়ে নেবে আর তোমার চেয়ে শক্তিশালী হয়ে যাবে তুমি কি চাও যে দানব তোমার চেয়ে বেশি শক্তিশালী হোক না আমি চাই না হ্যানসেল এখন তোমার চান করার সময় আজকে আমার খুব ঠান্ডা লাগছে তাই চান করতে ইচ্ছে করছে না আচ্ছা বাবা তুমি যদি চান না করো গা থেকে যে গন্ধ বেরোবে তাহলে বন্ধু থাকবে না। না তুমি কি সেটা চাও। আমি চাই না একদিন যখন হ্যান্ডসেল বাটিতে করে সুপ খাচ্ছে সে বাটিটা মাটিতে ফেলে ভেঙে ফেলল বেচারা হ্যান্ডসেল কাঁদতে লাগলো কিন্তু বাবা এসে ওকে শান্তনা দিল ও বাবা আমি মনে হয় জানো স্বপ্ন দেখছি এই যে সুপুরুষ হ্যান্ডেল কি বলো তুমি কি ডাবের জল খেতে চাও হ্যাঁ চাইতো কিন্তু আজ না অন্য একদিন বুড়ো জ্যাক বলে ডাকে বয়স হয়ে গেছে দুর্বল শরীর তাই মুখে আর হাসিও নেই কিন্তু হ্যানসেল তার ভালো করে যত্ন নিত আর খেয়াল রাখত যাতে বাবার প্রয়োজনে সে সময় পাশে থাকে দিন যায় আর হ্যানসেল একটি মেয়েকে ভালোবেসে ফেললো নাম এলসি দুজনে এরপর ঠিক করলো যে তারা বিয়ে করবে জ্যাকের এর আশীর্বাদ নিয়ে হ্যানসেল আর এলসি হয়ে গেলো যাক ছেলেকে নিয়ে খুব খুশি কিন্তু জানত না যে ভবিষ্যতে কি ঘটতে চলেছে কয়েক মাস পরেই এলসির আসল রূপ বেরিয়ে পড়লো সে হ্যান্ডসেলকে তার বাবার কাছ থেকে দূরে সরিয়ে নিল হ্যান্ডসেল পুরো বদলে গেলো বাবার জন্যে যে ভালোবাসা আর শ্রদ্ধা ছিল ধীরে ধীরে তা কমে এলো আর সে তার বইয়ের কথায় চলে এলসি হ্যান্ডসেলকে চালায় আর দেখে যাতে তার সব অন্যায় শুধু বাবার কথা ভাবো আর আমার কি হবে হ্যানসেল আমার কি হবে বলতে পারো আমার প্রতি কোনো দায়িত্ব নেই তোমার নিশ্চয়ই আছে আমার প্রিয় তমা এই দেখো আমি তোমার সাথে বসছি খুশি আর এইভাবে এলসি হ্যান্ডসেলকে তার বাবার কাছ থেকে দূরে সরিয়ে নিল সে তার স্বামীকে আগলে রাখত আর জ্যাকের সাথে আর বাবার শরীরের প্রতি যত্ন বন্ধ করে দিল। তোমার প্রতিবা সারাক্ষণ ঘুময় এত জোর সহ্য হয় না বাবা তুমি কি একটু আসতে নাক ডাকতে পারো না আর তাই জ্যাক এখন একা ছেলের থেকে অনেক দূরে সরে গেল মনের কথা যে বলবে এমন আর কেউ নেই এক বছর কেটে গেল এলসির এক ছেলে হলো তার নাম রাখলো হ্যারি হ্যারি জ্যাকের জীবনে আসার আলো নিয়ে এলো সে হ্যারির সঙ্গে খেলে তার যত্ন করে ঠিক যেমন সে হ্যানসেলের জন্য করত। কিন্তু এলসির হ্যারি আর তার দাদুর এত ভাব পছন্দ নয় হ্যানসেল তুমি আমাকে একটু ভালোবাসো না যত ভালোবাসা সব নিজের বাবার জন্যে তাহলে বাড়ি আর তাছাড়া হ্যারির দেখাশোনার জন্য তো কাউকে দরকার তাই না এলজি মাথা নাড়ল বুঝলো যে হ্যানসেল ঠিক বলছে কারণ তার পক্ষে ঘরের কাজ করে ছোট্ট হ্যারিকে দেখা সম্ভব নয় আরো দুর্বল কানে শুনতে পায় না চোখে দেখতে পায় না হাত পা কাপে নাতির জন্যেই সে যেন বেঁচে রয়েছে কিছুদিনেই জ্যাকির অবস্থা আরও খারাপ হলো হাত এত যে খাবার সময় চামচও ধরতে পারে না একদিন খাবার টেবিলে বসে সে চামচটা ধরতেই পারল না আর টেবিল ক্লথে ঝোল ফেলে দিল এই দেখে এলসি প্রচন্ড রেগে গেল ও এ কি করলে এত দামি একটা টেবিল ক্লথ নষ্ট করলে এখন কে কাচবে হ্যানসেল বউকে শান্ত করার চেষ্টা করলো আর কিছুতেই টেবিলে বসে খেতে দেওয়া যাবে না আর তাই পরদিন থেকে জ্যাককে উনুনের পেছনে বসে খেতে হয় তাকে মাটির বাসনে খেতে দেওয়া হয় কিন্তু জ্যাকের হাত কাঁপে আর বাপি মাটিতে পরে ভেঙে খান খান হয়ে যায় এলসি ছুটে রান্নাঘরে আসে ও! না। কত দামি ছিল এটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল আমাকে বুড়ো আমার স্বামীর পয়সায় খেয়ে বেঁচে আছো আর আমাদেরই পয়সা ধ্বংস করছো এমন দামি বাসনে আর তোমাকে খেতে দেব না কিন্তু জ্যাক কিছুই বলল না ভাঙা টুকরো দিকে তাকিয়ে তার চোখ জলে ভরে এলো ছোট ছিল আমি বরং একটা নতুন বাটি কিনে দেব তুমি কে না বাবা পরের দিন এলসি আর হ্যানসেল কম দামি একটা কাঠের বাটি কিনে এনে দিল জ্যাককে এখন এটাতেই খেতে হবে কিন্তু হ্যারিকে দেখেই একমাত্র জ্যাকের মুখে হাসি ফোটে হ্যারি এসে জ্যাকের পাশে বসে থাকে যতক্ষণা দাদুর খাওয়া শেষ হয় কয়েক সপ্তাহ কেটে গেল জ্যাকের দুঃখের দিন কাটে একদিন যখন এলসি আর হ্যানসেল আগুনের পাশে বসে আছে দেখে যে হ্যারি কাঠের টুকরো জড়ো করছে দেখো আমাদের ছেলে কি সুন্দর খেলছে তুমি কি করছো না এখন না কিন্তু যখন দাদুর মতো বুড়ো হবে আমি চাই না মাটির বাসন তোমরা ভেঙে ফেলো তাই এখন থেকেই এগুলো বানিয়ে রাখছি এই কথা হ্যান্ডসেলার এলসির মনে গিয়ে লাগলো আর নিজেদের ভুল তারা বুঝতে পারলুকু ছেলে চোখ খুলে দিয়েছে এসো ক্ষমা চেয়ে বাবার কাছে গিয়ে আর তাই পরদিন থেকে তারা জ্যাকের খেয়াল রাখতে শুরু করলো তার সঙ্গে একসাথে খেত আর খেয়াল রাখতো যাতে সে আবার আগের মতো হাসি খুশি থাকে হ্যান্সেল শপথ নেয় যে সে তার বাবার যত্ন নেবে তার ছেলে তাকে বুঝিয়ে দিয়েছে যে বাবা মা বুড়ো হলে সন্তানদেরই তাদের খেয়াল রাখতে হয় কারণ ছেলেবেলায় তার আর সন্তানদের মানুষ করেছে